আমরা চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করছিলাম ইয়ের শুরুতে সাইক রহিমাহ বলেন বিসমিল্লাহ রাহিম আপনার উপর রহম করুন আপনি অবগত হন চারটি বিষয়ের অর্জন করা আমাদের উপর ওয়াজিব আল উলাফতুল্লাহ ওরিফাত দুই ওইম অনুযায়ী আমল করা আসি আদা ইহি তিন এর দিকে দাওয়া দেয়া আর এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয় সাবর করা এই কথাগুলোর দলিল হচ্ছে আল্লাহ রহিম কালের শপথ সব মানুষই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ছাড়া যারা ইমান এনেছে সত আমল করেছে আর যারা পরস্পরকে হক তথা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে সুরা আল আসল প্রমাণ পেশ করার জন্য এই সুরা ছাড়া অন্য কোন কিছুই অবতীর্ণ নাও করতেন তাহলে এ তাদের জন্য সব দিয়ে যথেষ্ট হয়ে যেত এই বইয়ের মূল বিষয়বস্তু তাহিদকে নিয়ে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 আমরা আজ সুরা আসর নিয়ে কিছুটা আলোচনা করব তবে আমরা খুব একটা গভীরে যাব না কারণ এতদিন ধরে আমরা যা কিছুই আলোচনা করেছি তার পুরোটাই আসলে সুরা আল আসরের তাসির আবারও বলছি যে চারটি প্রাথমিক মূলনীতির ব্যাপারে আমরা এতদিন আলোচনা করেছি এগুলো সরাসরি সুরা আল আসর থেকেই নেয়া হয়েছে সুরা আল আসরের ভূমিকা হিসেবে আত্মাবারানী থেকে একটি হাদিস উল্লেখ করাই যথেষ্ট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 হক সৌ বি আর সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে এবং আল্লাহ নিষিদ্ধকৃত সকল গুণা ও মন্দ কাজ থেকে বারণ করেছে ওয়া তা সবর এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তাহিদের দাওয়া অথবা জিহাদের পথে যারা পরস্পরকে বিপদ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 সে বলল কে সেই ব্যক্তি যে আল্লাহকে এতটা রাগান্বিত করেছে যে আল্লা সুভায়না আতআলা এমন শপথ করলেন আল্লাহর এই কসমটির ওজন সে অন্তর থেকে উপলব্ধি করেছিল আসর অর্থ হল সময় আল্লাহ আল্লা সুবহায়ানাহ আতআলা আল্লাহ আসর বলতে কোন সময়কে বুঝিয়েছেন তা নিয়ে আলিমদের মধ্যে এক তিলাফ রয়েছে কুরআনের শব্দগুলোর অর্থ কখনো কখনো অনেক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়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 কারণ মানুষের জীবনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী পরীক্ষা এই সময়কালের মাঝেই নেওয়া হয় এটি এজন্য গুরুত্বপূর্ণ যে এ সময়ের ভেতরে আল্লাহ সুবাহ তার অলৌকিক নিদর্শন সমূহ প্রকাশ করেন তিনি রাতকে সৃষ্টি করেছেন আচ্ছাদন হিসেবে এবং ঘুমকে সৃষ্টি করেছেন রূপে দিনকে করেছেন কর্মশক্তিপূর্ণ যেন আমরা কাজ করতে পারি আর এসবই আল্লাহর নিদর্শন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 আর তাই আল্লাহ সুবাহ শপথ করেছেন আচ্ছা দ্বিতীয় অভিমত হলো এখানে বোঝানো হয়েছে যুগ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদর্শ যুগ এটাই এই উম্মার সোনালী যুগ আল আসর আজহাবি কারণ আমরা সবকিছুতেই সিদ্ধান্তের জন্য বারবার এই যুগের কাছেই ফিরে যাই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 আমার এক একবার আমাকে বলেন তার উস্তাজ তাকে একটি কথা বলেছিলেন অথবা তিনি কোথাও এটা পড়েছিলেন বা শুনেছিলেন আসলে তিনি মনে করতে পারছিলেন না কিন্তু কথাটি তার অন্তরে গেথে গিয়েছিল আর তিনি যখন এটা আমাকে বলেছিলেন কথাটি আমার অন্তরেও গেথে গিয়েছিল তিনি বলেছিলেন আলিমগন আল আসরের মূল্য বোঝেন এর অর্থ জানেন এর উদাহরণ যেন বরফ বহনকারী গাড়ির বরফ বিক্রেতার মতো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 দিনের শুরুতে মানুষের কর্মোদ্দীপনা শুরু হয় তারা স্কুল কলেজে যায় ব্যবসা শুরু করে অফিসে যায় এই সময়টাই হল দুহা দিনের প্রথম ভাগ এর কয়েক আয়াত পরেই আল্লাহ বলেন সুন্দর আপনার পালন কর্তা শীঘ্রই আপনাকে দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন দোহা অর্থাৎ দিনের প্রথম ভাগের শপথ করার পরেই আল্লাহ সু ভায়নাহা তার নবীকে প্রতিদানের প্রতিশ্রুতি দিলেন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 যে ব্যক্তি আসরে সালাত পরিত্যাগ করল সে যেন ওই ব্যক্তির ন্যায় যে তার পরিবার সম্পত্তি সব হারিয়ে নিঃস হয়ে গিয়েছে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 আল্লাহ এখানে কোন নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি তাই যা কিছু সময়ের আওতায় পড়ে সে সবকিছুই এই একটি আয়াতের অন্তর্ভুক্ত আর সানকৃতি রাহিমাহুল্লাহ ইমাম আতারির এই মতটি গ্রহণ করেছেন আমরা আদুয়া আল বায়ানের লেখক সানকৃতির কথা বলছি অনেক মানুষের নাম সানকৃতি হয় আর এই নামে অনেক আলিমও আছেন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 এই মহিরু সম ব্যক্তির ছাত্রদের মধ্যে ছিলেন ইবনেবাজ আল উসাইমিন আব্দুর রহমান আল বার্রাক হামুদ আল ওকলা আকর আবু জাইদ এবং আতিয়া সালিম রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন আমার বিশ্বাস তার এক নাম্বার ছাত্র ছিলেন আতিয়া সালিম কারণ তিনি কখনোই শাইক আসান কৃতির পাশ ছাড়া হতেন না আশান কৈতি রাহেমাহুল্লাহ কুরআনের তিনটি তাফসির লিখেছিলেন এদের মধ্যে শেষের টি শ্রেষ্ঠ ও সবচেয়ে অসাধারণ এতে তিনি কুরআন দিয়ে কুরআনের তাফসির করেছেন এই তাফসিরের মোট সাতটি খন্ড আছে আর যখন তিনি সুরা আল মুজাদিলার বাইশ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছালেন তার মৃত্যু হল এবং আমি তার খুব ঘনিষ্ঠ ছাত্র ছিলাম তিনি আর মৃত্যুর পর তাফসির বাকি অংশ শেষ করলেন আর তারপর তা প্রকাশিত হল এবং বিশ্ব জুড়ে আজতা আদুয়া আল বায়ান নামে পরিচিত বাবার কাছে শুনেছি আর শানকৈতি প্রশ্ন করা হয়েছিল আপনি কেন তাফসিরের উপর এত জোর দেন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 সেই কাতি আমাকে বললেন যেদিন তোমার বাবা এ প্রশ্ন করেছিলেন সেই দিন সেই স্থান এবং তার চারপাশের অবস্থার কথা আমার এখনো মনে আছে ছিলেন ইলমের পর্বত স্বরূপ কুরআ আয়াতের ব্যাপারে সালাফদের এমন কোন মত ছিল না যার ব্যাপারে তিনি জানতেন না আর এখন ছোকরা বদমাস ছেলে পেলে ছুটোছুটি করে বেড়ায় আর নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা মুফাসিদ্দের ইমাম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 আর তারপর এসেছে সুরা আল আসর আর তারপর এসেছে সুরা আল হুমাজা এখানে আল্লাহ সুহায় বলেছেন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 আমাদেরকে এর আগের ও পরের সুরার মূলভাবকে বুঝতে হবে এবং সেটা অনুযায়ী সুরা আল আসর বুঝতে হবে পরবর্তী পর্বে আমরা আল আসরের তাৎপর্য ও শপথের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহআ বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক